অতপর আবু বকর রাজি তাল্লাহ তাকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমাদের পরিত্যক্ত সম্পদ বণ্টিত হবে না আমরা যা ছেড়ে যাই তা সাতখাহরূপে গণ্য হবে এতে আল্লাহ রসুল্লাহের কন্যা ফাতিমা রাজি আলাহ অসন্তুষ্ট হলেন এবং আবু বকর সিদ্দিকি রাজি আল্লাহ এর সঙ্গে কথাবার্তা ছেড়ে দিলেন এ অবস্থা তার মৃত্যু পর্যন্ত বহাল ছিল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এর ওফাতের পর ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহা ছয় মাস জীবিত ছিলেন আইশাহ রদিল্লাহ আলহ্না বলেন ফতিমা রদুল্লাহ তাল্হ্ন আবু বকর সিদ্দিক রদুল্লাহ আল্লাহ্ন এর নিকট আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কর্তৃক ত্যায্য খায়বর ও ফাদকের ভূমি এবং মদিনার সৎখাতে তার অংশ দাবি করেছিলেন আবু বকর রদিল্লাহ তাল্হ্ন তাকে তার প্রদানে অস্বীকৃতি জানান এবং তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যা আমল করতেন আমি তাই আমল করব আমি তার কোনো কিছুই ছেড়ে দিতে পারি না কেননা আমি আশঙ্কা করি যে তার কোনো কথা ছেড়ে দিয়ে আমি পথভ্রষ্ট হয়ে না যাই অবশ্য আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া এর মদিনার সাতকাকে উমর রাজিল্লাহ তাল্লাহ্ন আলী ও আব্বাস রাজতাহ এর নিকট হস্তান্তর করেন আর খায়বার ও ফাদকের ভূমিকে আগের মতো রেখে দেন উমর রাজু তাল্হ্ন এ প্রসঙ্গে বলেন এ সম্পত্তি দুটিকে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জরুরি প্রয়োজন পূরণ ও বিপদকালীন সময়ে ব্যয়ের জন্য রেখেছিলেন সুতরাং এ সম্পত্তি দুটি তারই দায়িত্বে নিয়োজিত থাকবে যিনি মুসলিমদের শাসক খলিফা হবেন জুহরি রহমতুল্লাহ আলহি বলেন এ সম্পত্তি দুটির ব্যবস্থাপনা আজ পর্যন্ত ওরকমই আছে